আবু সাঈদ আল খুদ্ তালু থেকে বর্ণিত রাসুল সাল আলী সাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করলেন এমন সময় তিনি দেখতে পেলেন একজন আনসারী সাহাবি মসজিদের ভেতর বসে আছে যিনি সকল সাহাবিদের মাঝে আবু উমামা নামে পরিচিত ছিলেন রাসুলসাল্লাহ আলী আবু উমামা রাদি আল্লাহ তালুকে ডেকে বললেন হে আবু উমামা এখন তো নামাজের সময় নয় এই অসময়ে কোন জিনিস তোমাকে মসজিদে বসিয়ে রেখেছে এই অসময়ে কেন তুমি মসজিদে বসে আছো তখন তিনি জবাব দিলেন হুম উমুন লিমি দুই রসুলাল্লাহ ইয়ারাসুল্লাহ আমি ঋণে জর্জরিত হয়ে গেছি এবং চিন্তার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি প্রিয় ভাই বোনেরা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে সাহবাকে আমরা দিয়া আল্লাহ আনহুমো দুশ্চিন্তায় পড়তেন ও ঋণগ্রস্ত হতেন শুধুমাত্র আমরাই যে ঋণগ্রস্ত হই এবং দুশ্চিন্তায় পড়ি বিষয়টা এমন না বরং তারাও ঋণগ্রস্ত হতেন এবং চতুর্মুখী দুশ্চিন্তায় পড়তেন প্রিয় আরেকটি বিষয়। লক্ষ্য করুন আমরা যখন চিন্তিত হয়ে যাই হয়ে পড়ি ঋণগ্রস্ত হয়ে পড়ি তখনই থেকে মুক্তির জন্য আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করি আমরা তখন ঋণ থেকে মুক্তির জন্য ধনাঢ়্য লোকদের দরজায় করা নাটতে থাকি তাদের কাছে সাহায্যের আবেদন করতে থাকি সুদী ব্যাংক ও সমিতিগুলোর কাছে ঋণের আবেদন করতে থাকি কিন্তু আল্লাহ রাসুলের সাহাবি আবু উমামারীকে লক্ষ্য করুন দুশ্চিন্তায় কারণ তিনি ভালো করেই জানতেন আল্লাহ সেই মহান সত্তা যিনি তাকে এই দুশ্চিন্তা থেকে রক্ষা করতে পারেন এবং এই কঠিন ঋণ থেকে মুক্তি দিতে পারেন প্রিয় ভাই ও বোন চিন্তা করুন আপনি কোথায় যেতেন দুনিয়ার সামান্য সামান্য রাজা বাচ্চাদের কাছে উপস্থিত হয়েছেন যিনি হচ্ছেন রাজাধীরাজ যার হাতে সকল কল্যাণের চাবিকাঠি ছোট বড় ধনী গরিব সকলেই যার মুখাপেক্ষী এটাই ছিল সাহাবাইকার আনহুমের প্রকৃত অবস্থা তিনি রাসুল সাল আলী বললেন হতাশাগ্রস্ত ব্যক্তিরা হে দুনিয়ার দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তিরা হে দুনিয়ার ঋণগ্রস্ত ব্যক্তিরা আপনারা ভালো করে শুনে রাখুন আপনারা মনোযোগ দিয়ে শুনুন অথবা রাসুল সাল আলী তাকে লক্ষ্য করে বললেন আল্লা তোমার সকল প্রকার দুশ্চিন্তাকে দূর করে দিবেন এবং তোমার সকল প্রকার প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিবেন তখন আবু উমামু বললেন হ্যাঁ রাসুল আমাকে সেই বাক্যগুলো শিখিয়ে দিন তখন রাসুল সাল তাকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরতা থেকে ঋণের ভার ও মানুষ সাল্লামের কথা অনুযায়ী যখনই এই দোয়ার উপর আমল শুরু করলাম তখন আল্লাহ তালা আমার সকল প্রকার ঋণ ও পেরেশানি কে দূর করে দিলেন প্রিয় ভাই বোন যখনই কোনো বিপদ আসে যখনই কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে নেয় তখনই আপনি আল্লাহর দরবারে যে উপস্থিত হন আল্লাহ তালাকে ডাকতে থাকুন বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করতে থাকুন আল্লাহ তালা আপনার ডাকে অবশ্যই সাড়া দিবেন আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন